হাফস ইবনু আসিম রদিল্লাহ তাল্হ্ন বর্ণিত যে ইবনু উমর রদিল্লাহ তালাহু একবার সফর করেন এবং বলেন আমি নবী সাল্লাহ আলসালাম এর সঙ্গে থেকেছি সফরে তাকে নফল সালাত আদায় করতে দেখিনি এবং আল্লাহ তালা ইরশাদ করেছেন অর্থাৎ নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহ রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ সুরা আহজাব আয়াত নাম্বার দুইশো